পরিবেশিত হবে পৃথিবীর আজকের পর্বে আমরা সিরাতের সবচেয়ে উজ্জ্বলতম অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি আর সেটা হচ্ছে ফতেহ মক্কা অর্থাৎ বিজয় আল্লাহ রসুল একুশ বছর আগে এই মক্কায় আল্লাহর পক্ষ থেকে ওয়াহিপ্রাপ্ত হয়েছিলেন আর এরপরে শুরু হয় তার নবুতের মিশন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 তাদের দিন রক্ষা করার জন্য আবিসিন তার দাওয়া কাজ চালাতে থাকেন দাওয়াতের অষ্টম বছরে আবু তালিব মারা গেলে আলী আসলামের জন্য কাজটি করা আরো কঠিন হয়ে পড়ে এক পর্যায়ে মোদিনার কিছু লোক হজের মৌসুমে ইসলাম গ্রহণ করে রসুল্লাহ আলীনায় একটি সম্ভাবনা দেখতে পান তিনি পাঠিয়ে দেন মুসাহাবিবিন অমায় রহুকে মুসাহাবের দাওয়াতের বরকতে মোদিনায় অনেক মানুষ ইসলাম গ্রহণ করে অবশেষে দাওয়াতের তেরোতম বছরে রসল আলিউলাম ও তার সাহাবিরা মোদিনায় হিজরত করেন মোদিনায় আল্লাহ আলীউ আসলাম ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করেন মুজাহিদ বাহিনী গঠন করেন বিভিন্ন গোত্র ও ধর্মের লোকদের মাঝে সম্পর্ক নির্ধারণকারী একটি স্তনদ প্রণয়ন করেন মোদিনায় যাওয়ার দ্বিতীয় বছরেই সংঘটিত হয় ঐতিহাসিক বদরের যুদ্ধ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 এবং খোঁজা আর লোকেরা তাকে হত্যা করে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় যেহেতু বনু হাদ্রামি এবং বনবকর ছিল মিত্র তাই প্রতিশোধস্বরূপ বনবকরের লোকেরা আর এক লোককে হত্যা করে পাল্টা জবাবে খোঁজা আবার বনবকরের অন্তর্ভুক্ত বনু আসওয়াদের তিনজনকে হত্যা করে বন বকরের অন্তর্ভুক্ত হলেও বন আসাদের স্থান ছিল অন্যদের চাইতে উপরে তাই অন্যদের তুলনায় তারা দ্বিগুণ দিয়াত বা রক্তমূল্য আদায় করত এই ঘটনাটি ঘটেছিল জাহিলিয়াদের সময় হুদয়বিয়া সন্ধির চুক্তির একটি শর্ত ছিল যার ইচ্ছা সে আল্লাহ রসুল্লাহ আলী আসলামের সাথে জোট বাঁধতে পারবে আর যার ইচ্ছা সে কোরাইশদের সাথে জোট বাঁধতে পারবে বনুবাক জোট বাঁধল কোরাইশদের সাথে আর বন হোসাহা জোট বাঁধল মুসলিমদের সাথে জাহিলি যুগে বনু খোজাহা ছিল বনু হাসিমের মিত্র তাই বনু হাসিমের সন্তান ও নেতা হিসেবে মোহাম্মদ সাল্ল্লাহু আলিউসলামের সাথে তারা সন্ধি চুক্তি করে যদিও তাদের অনেকে ছিল মুশ্রিক এই সন্ধি তারা করেছিল গোত্রীয় সম্পর্কের কারণে নয় যেহেতু মুসলিম এবং কোরাইশরা শান্তি চুক্তিতে আছে হুদাইবিয়া শর্ত মতে বনু খুজা এবং বনু বকরের মধ্যেও এখন শান্তি চুক্তি বিরাজ করছে কেননা তাদের একদল মুসলিমের পক্ষে আর একদল কোরাইশদের পক্ষে কিন্তু ঝামেলা বাঁধাল বনু বকর তারা বনু আসমাদের সেই তিনজনের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার জন্য সিদ্ধান্ত নেয় এই কাজে নেতৃত্ব দেয় মো আবিয়া এ বিন সে ছিল বনু বকরের এক নেতা তবে সেই একমাত্র নেতা ছিল না সে ছিল একটি শাখা গপচে বনদাইলির প্রধান বনু বকরের সবাই তাকে নেতা হিসেবে মানত না তবুও সে সবাইকে খুজা লোকদের উপর হামলা চালানোর জন্য আহ্বান করল বনুবকরের অন্যরা রাজি হল না তখন মোয়াবিয়া এবং তার দলবল খুজাআন লোকদের উপর আক্রমণ চালায় এই লোকদের মধ্যে বৃদ্ধ শিশু ও নারীরাও ছিল বনু খুজাহের বিশ জন লোক বনু বকরের হাতে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 আর তাই তো আমরা ইসলাম গ্রহণ করেছি সেই সন্ধি থেকে আমরা হাত গুটিয়ে নেই আপনি আমাদের সাহায্য করুন আল্লাহ আপনাকে যথার্থ পথে পরিচালিত করুন আপনি আহ্বান করুন আল্লাহর বান্দাদের যেন তারা আমাদের সাহায্য এগিয়ে আসে তাদের উদাত্ত আহ্বান শুনে রসল সাল্লিসাল একটাই কথা বললেন তোমাকে সাহায্য করা হয়েছে আমর এবে সালিম তুমি সাহায্য পাবে খবরটির যথার্থতা যাচাই করার পর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 বন হোজায়ের উপর এই হামলা ছিল মুসলিম পক্ষের একটি গোত্রের উপর কুরাইশ পক্ষীয়দের হামলা আর যেহেতু কুরাইশ পক্ষীয় চুক্তি ভঙ্গ করেছে আল্লা রসুল তাই মক্কা অভিযানের সিদ্ধান্ত নিলেন কুরাইশ পক্ষের লোকেরা যা করেছিল তা ছিল সুস্পষ্ট চুক্তি লঙ্ঘন এবং বিশ্বাসঘাতকতা কুরাইশ পক্ষের সবাই এই হত্যাকাণ্ড সমর্থন করেনি অল্প কিছু লোক এই কাজ করেছিল যা ছিল চুক্তিভঙ্গের জন্য যথেষ্ট এমন হতে পারে যে কাফিরদের দেশে বিপুল জনগণ যুদ্ধবিরোধী মিছিল করছে কিন্তু চুক্তিভঙ্গের জন্য মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে সরকারের একটি অংশের আনুষ্ঠানিক সমর্থনই যথেষ্ট সমস্ত জনগণের সমর্থন থাকা জরুরি নয় হোদাইবিয়ার সন্ধি ছিল দশ বছরের জন্য কিন্তু এক বছরের বেশি কিছু সময় যেতেই কাফিররা চুক্তিভঙ্গ করে এই ঘটনার পর আবুসুফিয়ান বুঝতে পারল কুরাইশরা খুব বড় একটা ভুল করে ফেলেছে সে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় সে বুঝতে পারছিল রসলাস আলী ওয়াস্লাম এই চুক্তিভঙ্গের বিষয়টা এমনি এমনি ছেড়ে দেবেন না তরিঘরি করে সে মদিনার দিকে যাত্রা শুরু করে মদিনায় গিয়ে প্রথমে যায় মেয়ে উম্মে হাবিবা রাদহার বাসায় উম্মে হাবিবা ছিলেন উম্মিন আলী স্ত্রী বাসায় ঢুকে আবুসুফিয়ান মেঝেতে পাতা মাদুরে বসতে যাবে অমনি উম্মে হাবিবা টান মেরে সেটা গুটিয়ে ফেলতে লাগলেন জন্মদাতা পিতার প্রতি মেয়ের এমন আচরণে আবু সুফিয়ান খুবই অবাক হল মেয়েকে জিজ্ঞেস করল মাদুরটা কেন সরালে এই মাদুর কি আমার উপযুক্ত নয় নাকি আমি এতে বসার যোগ্য নই উমিন বললেন এই মাদুরে আল্লাহ রসুল্ল আলহ্লাম বসেন আর আপনি একজন নাপাক মুশ্রিক আমি চাই না আপনি সেই মাদুরে বসেন যে মাদুরে রসল্লাহ বসেন আবু সুফিয়ান এবার তাজ্জব হয়ে গেল সে নিজের কানকে বিশ্বাস করতে পারল না যে তার আপন মেয়ে তাকে এভাবে উপেক্ষা করতে পারে উম্মে হাবিবার কথায় স্পষ্ট আল্লা রসুলের প্রতি তাদের ভক্তি কেমন ছিল উম্মে হাবিবা নিজের বাবাকেও রসলুল্লার মাদুরে বসতে দেননি এটাই হচ্ছে আলওয়ালাওয়ালবারা মুসলিমদের আপন ভাবা এবং কাফিরদের পর উম্মে হাবিবা ছিলেন আবিসিনিয়া এবং মদিনা হিজরতকারী একজন নারী বহু বছর আগেই তিনি মুশরিক এবং শিরকের সাথে নিজের সম্পর্ক ছেদ করেছেন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 ছিল সর্বজনবিদিত তিনি রাগঢাক করে কথা বলার মানুষ নন মুখের উপর বলে দিলেন তুমি আশা করছো আমি আল্লাহ রসুল হয় তোমার সাথে দর করব আমার সাথে যদি খালি এক টুকরো বাকি থাকে সেটা দিয়েও আমি তোমাদের সাথে জিহাদ করব কোন সুবিধা করতে না পেরে আবু সুফিয়ান গেল আলীবেন আবু তালিব রাজেল্লাহ আনহুর কাছে আলী বললেন দেখো আবু সুফিয়ান আমাদের কিছুই করার নেই আল্লা রসলের কথার উপরে আর কোন কথা চলে না আবু সুফিয়ান তখন শেষ চেষ্টা হিসেবে ফাতিমা রাজেল্লা আনহাকে অনুরোধ করল মুহাম্মাদের কন্যা তোমার এই ছেলে হাসানকে একটু বল না লোকদের মাঝে মীমাংসা করে দিক যদি সে করে তাহলে সারা জীবন আরবদের নেতা হয়ে থাকবে ফাতিমা সাফ জবাব দিলেন আমার ছেলে এই কাজের জন্য খুবই ছোট আর আল্লাহর রসুল যদি যুদ্ধের সিদ্ধান্ত নিয়েই থাকেন তাহলে তার মতের বিপরীতে গিয়ে মীমাংসা করার আমরা কেউ নই আবু সুফ হতাশ হয়ে আলীকে বলল আবুল হাসান পরিস্থিতি তো কঠিন হয়ে পড়েছে কি করা যায় বলতো একটা বুদ্ধি দাও আলী রাদহ বললেন আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি তো বন কিনানা নেতা এক কাজ করো তুমি নিজেই মসজিদে গিয়ে বিষয়টা মীমাংসা করে দেশে চলে যাও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 যে কুরাইশরা কয়েক বছর আগেই মুসলিমদের নাম শুনলেই অহংকার আর অধ্যের ভারে নাক ম কুচকে ফেলত সেই কুরাইশদের নেতা আবু সুফিয়ান এসে মুসলিমদের কাছে রীতিমতো ভিক্ষা চাইছে লাঞ্ছিত আর অপমানিত হয়ে দরজায় দরজায় মরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে যেন চুক্তিটি নবায়ন করা হয় এভাবেই আল্লাহ মু সাহায্য করেন এবং দুনিয়ার বুকে তাদের সম্মানিত করেন কিন্তু সেটা পেতে হলে আল্লাহ দিনের উপর অটল থাকা চাই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 শান্তি কামনা করত বিজয়ের সাথে সংশ্লিষ্ট আরেকটি বিষয় হলো ধৈর্য যেই কুরাইশরা এতদিন দাপটের সাথে এতগুলো যুদ্ধ পরিচালনা করেছে আঞ্চলিক শক্তিগুলোর সাথে তারা যোটবদ্ধ হয়েছে তারাও একসময় হাল ছাড়তে বাধ্য হয়েছে মুসলিমদের অসীম ধৈর্যের কাছে কয়েক বছর আগেও কেউ চিন্তাও করতে পারেনি কুরাইশরা মুসলিমদের কাছে ধর্ণা দেবে কিন্তু মুসলিমরা তাদের দিনের ওপর অটল থেকেছে ধৈর্য ধরেছে আর ধৈর্যের প্রতিযোগিতায়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 মুশ্রিকদের সাথে জোট বাঁধার মতো কোন শক্তি তখন আরবে নেই যেমন খাইবারের ইহুদিরা মুসলিমদের বিরুদ্ধে কুরাইশদের মৃত্যু হতে পারত কিন্তু হুদিয়ার সন্ধ্যা চলাকালীন অবস্থায় রসল সালকে আক্রমণ করেন এই চুক্তির কারণে কুরাইশরা কার্যত একাকী হয়ে পড়ে আর সেই সুযোগে মুসলিমরা অন্যান্য সম্ভাব্য সকল শক্তিকে সায়স্তা করেন মক্কা অভিযানের বিষয়টি গোপন রাখলেন যদিও কুরাইশরা জানত আজ হোক বা কাল হোক মক্কা আক্রমণ হবে কিন্তু ঠিক কখন হবে এবং কিভাবে হবে সেই ব্যাপারে নবীজি সাল্ল আলী আসলাম তাদের কোন ধারণা দিতে চাননি তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তাদের শ্রবণ আর দৃষ্টি কেটে নাও যেন আমরা তাদের অতর্কিতে আক্রমণ করতে পারি আমাদের আগমন যেন তারা টের না পায় এই অভিযানের ব্যাপারে রসলাস আলী আসলাম কাউকে কিছু জানালেন না এমনকি আবু বকর কেউ না আবু বকর রহু রসুল্লাহ আলী দেখা করতে এসে দেখলেন তার মেয়ে আইসা রহা আনহা পিছছেন দেখেই বুঝতে পারলেন জানতে আসলাম কোথায় অভিযান হবে আলী আসলাম প্রথমে বত্ন ইদামের দিকে আট জনের একটি দলকে পাঠালেন বত্ন ইদাম ছিল মদিনা থেকে স্বামীর দিকে মক্কা দিকে নয়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 তাই আমি কুরাইশদের একটা উপকার করতে চেয়েছি যাতে এর বিনিময়ে তারা আমার পরিবারের ক্ষতি না করে দিন ত্যাগ করার নিয়তে আমি এই কাজ করিনি ইসলাম ছেড়ে ভোগবিলাসে মত্ত হব এটাও আমার ইচ্ছা ছিল না হাতিব বলতে সাথে তার রক্তের সম্পর্ক নেই কিন্তু তার পরিবার আছে যদি অভিযান চালায় তাহলে তার পরিবারের ক্ষতি করতে চাইলে রক্ষা করার কেউ নেই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 তাই তিনি নিজের এই কাজের কৈফিয়ত আল্লা রসুলের কাছে পেশ করলেন তার কথা শুনে আল্লাহ আলী বললেন সে সত্য বলছে অমর পাশে ছিলেন হাতিবের কথা শুনে তিনি রেগে গিয়ে বলেন ইয়া রসুল্লাহ আমাকে এই মুনাফিকের গরদান কেটে ফেলার অনুমতি দিন রসুল্লাহ আলী বললেন সে বদরে অংশ নিয়েছে আর বদরে অংশ নেয়া লোকদের দিকে তাকিয়ে আল্লাহ বলেছেন বদরের লোকেরা তোমরা যা খুশি করো আমি তোমাদের মাফ করে দিয়েছি এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তালাসম মুমতা আয়াতটি নাজিল করেন তুম হরজ তুম জিহদ ফি সিলি অ হে ইমানদারগণ তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করোনা অথচ তোমাদের কাছে যে সত্য এসেছে তা তারা অস্বীকার করেছে এবং রসুলকে ও তোমাদেরকে বের করে দিয়েছে এই জন্য যে তোমরা তোমাদের রব আলার প্রতি ইমান এনেছ তোমরা যদি আমার পথে জিহাদে ও আমার সন্তুষ্টির সন্ধানে বের হ তাহলে কিভাবে তোমরা চুপে চুপে তাদের সাথে বন্ধুত্ব পাতাতে পারো তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা আমি জানি তোমাদের মধ্যে যদি কেউ দুঃশ্মনের সাথে বন্ধুত্ব পাতানোর কাজটি করে তাহলে বুঝতে হবে সে দিনের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে আয়াত এই আয়াতের প্রথম অংশ তোমরা আমার এবং তোমাদের শত্রুদের বন্ধুরূপে গ্রহণ করো না এই আয়তের প্রসঙ্গে ইমাম কর্তুবী রহমাহুল্লাহ বলেন এই আয়তটি হচ্ছে কাফিরদের প্রতি আনুগত্যের উপর নিষেধাজ্ঞার প্রমাণ এই আয়তে বলা হচ্ছে সেইসব মুশ্রিকদের কথা যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছে আল্লাহ তাদেরকে শত্রু আখ্যা দিয়ে বলেছেন তাদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করতে হবে এবং তাদেরকে বন্ধু এবং বিশ্বস্ত হিসেবে গ্রহণ করা যাবে না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 যেমন মিস্তা তিনিও ছিলেন বদরে অংশ নেয়া সাহাবি কিন্তু তিনিও একটি ভুল করেছিলেন তিনি আয়সা রাজেলা আনহার ব্যাপারে মিথ্যা অপবাদ ছড়ানোর কাজে জড়িয়ে পড়েছিলেন হাতিবকে শুধু আল্লাহ রসুল আলী করে দেননি বরং এটাও নিশ্চিত করেছেন কেউ যেন তাকে কোনো খারাপ কথা না বলে এবার আমরা আলোচনা করব হাতি বেবেন আবি বল কাহিনী থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে প্রথমত হাতিবাহ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 সেটা বিবেচনা করে তিনি শাস্তি নির্ধারণ করবেন দ্বিতীয়ত হাতিব রাদেল আনহর বেচে যাওয়াটা সাধারণ নিয়মের মধ্যে পড়ে না তিনি বেচে গিয়েছিলেন শুধুমাত্র বদরে অংশ নেয়ার সুবাদে রসুল্লাহ সাল্ল আলী ওয়াস্লামের কথায় দুটো জিনিস বোঝা যায় প্রথমত বদরের যোদ্ধাদের মর্যাদা সর্বোচ্চ দ্বিতীয়ত অমার রাদেল আনহর প্রস্তাবকে আল্লাহ রসুল্লু আলী ওয়াসালাম নাকচ করেননি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 তবে আজকের দিনে কেউ যদি হাতিবের মতো একই কাজ করে তাহলে সে হাতিবের মতো এভাবে ক্ষমা যাবে না কারণ হাতিব ছিলেন একটি বিশেষ দলের অন্তর্ভুক্ত। বদর এই মুবারক দলটির ক্ষমাপ্রাপ্ত হওয়ার বিষয়টি আল্লাহ ওয়াহির মাধ্যমে জেনেছেন আজকে যদি কেউ কাফিরদের হয়ে গুপ্তচর বৃত্তি করে ধরা পড়ে তাহলে এ কথা বলে সে পার পাবে না যে হাতিবকে তো আল্লর রসুল সাল্লু আলী আসলাম ছেড়ে দিয়েছেন হাতিবের বিষয়টি হল ব্যতিক্রম তিনি বদরি সাহাবি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 আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা এই শিক্ষা মুসলিমরা আজ ভুলতে বসেছে এই সুরার মাধ্যমে আল্লাহ কাফিরদের প্রতি মুসলিমদের আনুগত্য প্রকাশ করা নিষিদ্ধ করেছেন যারা আল্লাহ আল্লাহ রসুল এবং মুমিনদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে আপন ভাবা বা বিশ্বস্ত মনে করার কোন সুযোগ নেই মোহাম্মদ বিন বাকর আল আহদের মতে এই আয়তের মাধ্যমে আল্লাহ তালা মুহাজিরদের সতর্ক করে দিয়েছেন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 এই পর্যন্ত এটাই ছিল মুসলিমদের সব চাইতে বড় বাহিনী এই বাহিনীতে সব মোহাজির আর আনসার ছিলেন মোদিনার আশেপাশের অনেক গোত্র যেমন সুলাইম আসলাম গিফার ও এতে যোগ জাইনাতে আলী আসলাম দশ হাজার সৈনিক নিয়ে যাত্রা শুরু করলেন আব রুহমেন হুসাইন আল গিফারি রদেল্লা আনহোকে মোদিনায় অস্থায়ী গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হল দশ হাজার সৈনিক নিয়ে আল্লাহ রসুল্লাহ আলী আসলাম পৌঁছালেন জোফায় সেখানে পৌঁছে আল আব্বাস এবং আল সাথে দেখা হয়ে যায় মক্কায় গোয়েন্দাগির দায়িত্ব ছিল তার উপর তা শেষ করে তিনি সপরিবারে মদিনার উদ্দেশ্যে হিজরত করছিলেন আব্বাসের মক্কায় থাকার আর কোনো প্রয়োজন ছিল না তিনি মক্কায় থাকতেন আল্লা রসুল সাল্লাহ আলী আসলামকে কুরাইশদের ব্যাপারে স্পর্শকাত তথ্য দেওয়ার জন্য আব্বাসের পর আল্লাহ রসুল্লাহ আলিউসলামের সাথে দেখা হল আবু সুফিয়ান ইবনুল হারিস এবং আবদুল্লাহবেন ওমাইয়ের সাথে এই দুইজনই ছিল ইসলামের শত্রু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 আমি তোমাকে বিশ্বাস করব বলে মনে হয় না ইসলামের এই দুই শত্রুও শেষ পর্যন্ত ইসলাম কবল করতে রাজি হয়ে গেল তারা সানিয়ত ইকাবে এসে আল্লাহ রসুল সাল্লাসমের সাথে দেখা করতে চাইল রসুল্লা আলাইসলামের স্ত্রী রসুল্লাহকে বিষয়টা জানালেন রসুল্লাহ বললেন এদের সাথে দেখা করার আমার কোন প্রয়োজন নেই এদের একজন আমার নামে কুচ্ছা রটিয়েছে আমার মানহানি করেছে আর আরেকজন মক্কায় আমার ব্যাপারে জঘন্য কথা বলেছে এই কথা শোনার পর আবুসুফেন ইবনাল হারিস বলল আল্লাহর রসুল যদি আমাকে দেখা করার অনুমতি না দেন তাহলে আমি আমার ছেলেকে নিয়ে মরুভূমিতে চলে যাব সেখানেই হারিয়ে যাব এ কথা শুনে আল্লা রসুল্লা আনি মন কিছুটা নরম হলো তিনি শেষ পর্যন্ত রাজি হলেন ফলে তারা মুসলিম হয়ে গেল এগোতে এগোতে এরপর মুজাহিদ বাহিনী মার আদাহরানে পৌঁছে গেল সেখানে তাবু কাড়া হল জায়গাটা ছিল মক্কা থেকে বাইশ কিলোমিটার দূরে কিন্তু চারপাশের মরুভূমি বেশ খোলামেলা হওয়ার কারণে মক্কা থেকে পরিষ্কার তাদের উপস্থিতি বোঝা যাচ্ছিল আলুর সুস আলীস্লাম ইচ্ছাকৃতভাবে তার উপস্থিতি জানান দিতে চাচ্ছিলেন সেদিন রাতে মুসলিমদের শিবিরে দশ হাজার আগুন চালানো হল দশ হাজার আগুনের দপদপে আলুর বেখা জানান দিচ্ছিল বিশাল সেই সেনাবাহিনীর সমাগম বিষয়টা আবু সোফায়নের নজর এড়ায়নি সে বুদাইল বিন ওয়ারাকা এবং হাকিম বিন হিজামকে সাথে নিয়ে পরিস্থিতি বোঝার জন্য বেরিয়ে পড়ল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 আল্লাহর শত্রু আবু সুফিয়ান আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে আমাকে তার উপর ক্ষমতা দিয়েছেন তার কোনো নিরাপত্তা আজ নেই ওমার চাইলেন আবু সুফিয়ানকে সেখানেই মেরে ফেলবেন এত বড় সুযোগ হাত করার পাত্র তিনি নন বিষয়টা নিয়ে অমারের সাথে আব্বাসের তর্কাতর্কে লেগে গেল শেষ পর্যন্ত নিষ্পত্তির জন্য তারা আল্লা রসুল সাল্লু আলাহ আসলামের কাছে গেলেন আল আব্বাস চাচ্ছিলেন আল্লাহ রসুল যেন আবু সুফিয়ানকে প্রাণ ভিক্ষা দেন তিনি বললেন আমি আবু সুফিয়ানকে নিরাপত্তা দিয়েছি অন্যদিকে অমর আব্দুল খাতাব রাজু আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল্লাহ আল্লাহ আমাদেরকে আবু সুফিয়ানকে হত্যা করার সুযোগ দিয়েছেন তার সাথে আমাদের কোনো চুক্তি নেই আমাকে অনুমতি দিন আমি তার গর্দানে আঘাত করি এক পর্যায়ে আব্বাস রাজু ক্রুব্ধ হয়ে বললেন ওমর আজ যদি আবু সুফিয়ান তোমার কত্র বনু আদের লোক হতো তাহলে তুমি তাকে হত্যা করতে চাইতে না। সে বনু আবদে মানাফের লোক বলেই তুমি তাকে হত্যা করতে চাইছ আনহু সম্পর্কে আব্বাসের ধারণা ভুল ছিল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 তার চাইতে তোমার ইসলাম গ্রহণে আল্লাহ রসুল সাল্লা আলি ওসলাম বেশি খুশি হয়েছেন আল্লা রসুলকে কত ভালোবাসলে নিজের বাবার ইসলাম গ্রহণের চেয়েও প্রিয় হয়ে যায় রসুলের প্রিয় চাচার ইসলাম গ্রহণ ওমরের কথা থেকে শিক্ষণীয় হল যে কারো জাতীয়তা বা পারিবারিক বংশপরিচয়ের কারণে কাউকে প্রাধান্য দেওয়া যাবে না আন্তরিকতা বিচার হবে আল আলবাহ আলবার মাপকাঠিতে যদি কেউ আল্লাহ আসজালের নিকটবর্তী হয় তাহলে সেই ওম্মার জন্য বেশি আপন আর কেউ যদি আল্লাহ আজ্জাওয়াজের সাথে বিদ্রোহ করে তাহলে তার সাথে কোনো সম্পর্ক নেই আল্লাহ এই ঝগড়া সেখানেই থামিয়ে দিতে চাইলেন। তাই আব্বাসকে পরের দিন সকালে আসতে বললেন পরদিন সকাল আবু সুফানকে বললেন আবু সুফিয়ান এখনও কি তুমি বুঝতে পারছ না যে এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই আবু সুফিয়ান বলল আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক আপনি কতই না দয়াময় উদার আর একজন বড় মাপের মানুষ আত্মীয়দের প্রতি আপনি কতই না সদয় যদি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ সত্যি থেকে থাকত তাহলে নিশ্চয় সে রক্ষা করত আল্লা রসুল বললেন আর আমি যে আল্লাহর প্রেরিত রসুল এটা কি বোঝনি আবুসুফেন বলল এই বিষয়ে আমার অন্তরে এখনও কিছু দ্বিধা আছে আল আব্বাস রা দিলাও আনহু গর্জে উঠলেন ধ্বংস হ তুমি তোমার গর্দার কাটা যাবার আগেই মুসলিম হয়ে যাও প্রাণের মায়া বড় মায়া এই কথার পর আবু সুফিয়ান মুসলিম হয়ে গেল সাক্ষ্য দিল্লাহ আশাহ উল্ল যদিও সেই সাক্ষ্যদানে ছিল না। মানসিক অবস্থা রসুল্লাহ আলাইসলাম বুঝতে পেরেছিলেন তাই তিনি আবু সুফিয়ান রাজহকে পাহাড়ের গিরিপথে আরও কিছুক্ষণ আটকে রাখার জন্য আব্বাস রাজ আনহোকে নির্দেশ দেন তার উদ্দেশ্য ছিল আবু সুফিয়ান যেন মুসলিম সেনাবাহিনীকে নিজ চোখে দেখতে পারে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 একটা ব্যাটালিয়ানের মনোযোগ কেড়ে নেয় তাদের ইমানি তেজ তাদের রিজু ভঙ্গিমা দেখে সে তাকিয়ে থাকে সেই আর ছিলেন স্বয়ং আল্লাহ রসুলাম এবং তার সাথে পৃথিবীর শ্রেষ্ঠ দুই দল মুহাজির এবং আনসার সবুজ পতাকা নিয়ে এগোতে থাকা এই দলটিকে দেখে আবু সুফিয়ান বিস্ময়ে অভিভূত হয়ে জানতে চায় এরা কারা আল আল্লাহ্বাস বলেন এরাই তো মুহাজির এবং আনসার এদের সাথে আছেন রসুল্লাহ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 রিডিয়ার অন্যান্য সম্পর্কে ডট অর্গ অথবা ফেসবুক পেজ ডবসবুক ডল্যাশ রেইন ড্রবস মিডিয়া অথবা ডব্লু ডবল কম স্ল্যাশ রেইন www.youtube.com মিডিয়া raindropsmedia.org 2015